জগৎ সম্পর্কের একটা আলোচনা সংক্ষেপে শুধু বলে দিই আল্লাহ রব আলেন কি জগৎ সমূহের রব রব মানে প্রতিপালক তিনি জগৎ সমূহ কি কি করতেছেন পাঁচ শত বছরের রাস্তা বাকি কি হিসাবে পাঁচ শত বছরের রাস্তা এটা রসুল কি করেন নাই বলেন নাই এই পাঁচ শত বছরের রাস্তা কি হেঁটে হেঁটে গেলে না দৌড়ায় দৌড়ে গেলে না উটের ওপর আরোহণ করে গেলে না ঘোরা দৌড়ায় গেলে না সে সময় তো আর কোনো ছিল না এর চেয়ে বেশি বড় দূরত্ব ছিল না কিসের গতিতে এটা কি করেন বলেন এটা অস্পষ্ট রেখে গেছে কিন্তু বর্তমানে পৃথিবীতে বৈজ্ঞানিকরা খুঁজে যতটুকু পেয়েছে তারা দেখেছে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত দূর আড়াই লাখ মাইল দূরে কয় লাখ আড়াই লাখ মাইল পৃথিবীটা হলো এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত পঁচিশ হাজার মাইল কয় মাইল কত বড় জিনিসটা পারবেন এখানে এসে পারবেন থেকে দূরে চার দখ দূর আড়াই লাখ মাইল আড়াই লাখ মাইল যদি দূরে হয় পঁচিশ হাজার মাইল করছি কিন্তু আসলে আড়াই লাখ মাইল দূর তো এটা হবে ব্যাস তো কম হবে চাঁদ কত দূর দূরে সূর্য দূরে নয় কোটি ৩০ লাখ মাইল দূরে কত টিকি কোটি ৩০ লক্ষ মাইল দূরে এত দূরে এত দূরে এখন সূর্য থেকে যে আমাদের এখানে আলো পৌঁছে আলোর গতি হইলো সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল কয় হাজার মাইল এক এই দুই তিনটা জিনিস আলোকেরা মনে রাখেন এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক আলো ঘুরে ফেলতে পারবো কয়বার কয়টা রাউন্ডে আর এই এক সেকেন্ড এই গতিতে সর্্য পর্যন্ত আলো পোষতে লাগবে সাড়ে মিনিট সূর্য থেকে যে রোদটা আমাদের পৃথিবীতে বর্তমানে আছে সূর্য থেকে রওনা দিচ্ছে কতক্ষণ আগে সাড়ে আট মিনিট আগে এখন যদি সূর্য শূন্য সূর্য দেখবো আবার পৃথিবী থেকে রোদ পাবো আমরা সাড়ে আট মিনিট আগে কি সূর্য শেষ হয়ে গেছে কারণ সূর্য যে আমরা দেখতেছি সূর্য প্রকাশটা দেখতেছি ছবিটা দেখতেছি আর ছবিটা আলোর গতিতে আসতেছে না ছবিটা কি এর গতিতে আসতেছে ছবিটা আমরা দেখতেছি আচ্ছা যাই হোক কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য থেকে আরেকটু দূরে আরেকটা নক্ষত্র আছে সূর্য হলো কি নক্ষত্র ওটার নাম হলো প্রক্সি ওটার নাম কি প্রক্সি ওটা ৫০ পঞ্চাশ আলোক বর্ষ দূরে সূর্যটা হলো সাড়ে আট মিনিট দূরে কত দূরে সাড়ে আট মিনিট দূরে সাড়ে আট মিনিটে কত দূরে হয় নয় কোটি তিরিশ লাখ মাইল নয় কোটি তিরিশ লাখ মাইল যাইতে যদি সাড়ে মিনিট লাগে সাড়ে এক মিনিটে নয় কোটি ত্রিশ লাখ মাইল গেছে তাহলে পঞ্চাশ বছর মাথায় ধরাতে পারবেন হ্যাঁ পারবো কিবেন কুটি কুটি এত কুটি নয় কোটি নয় কোটি কোটি কোটি কুটি কি বুঝবেন এই কোটি কুটি করলে কিচ্ছু কি করবেন না বুঝবেন না এই জন্য বৈজ্ঞানিকরা ওই হিসাবগুলি আর কুটি দিয়েও করে না ওই লম্বা দেওয়া করে না কি দিয়া করে হিসাবটা এই হিসাব করে যে সূর্য হইল সাড়ে আট মিনিট দূরে আর ওইটা হইল পঞ্চাশ বছর সাধারণ হাটের গতিতে সাধারণত দুনিয়াতে ব্যবহার করা হয় কিন্তু ওখানে হাটের গতি নাই কি গতি আলোর গতি সূর্যটা হইলো সাড়ে মিনিট দূরে আর ওই প্রক্সিটা দূরে পঞ্চাশ বছর কয়টা নক্ষত্রের এইভাবে দশ হাজার কোটি নক্ষত্রের একটা নক্ষত্র রইল সূর্য কয় হাজার কোটি নক্ষত্র আর দশ হাজার কোটি নক্ষত্র আছে এক লক্ষ বেস সম্পন্ন একটা জায়গার মধ্যে এক লক্ষ বৃত্ত যে আলোক বর্ষ মানে আলোরগতিতে এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত যাইতে এই বৃত্তটা কতদিন লাগবো এক লক্ষ বছর লাগবে এমন একটা বৃত্তের বৃত্তে নক্ষত্র আছে কত হাজার দশ হাজার কোটি নক্ষত্র আছে এই এক লক্ষ আলোক এলজে কি ব্যাস এই ব্যাসের বৃত্তের মধ্যে কয় হাজার কোটি নক্ষত্র দশ এই নক্ষত্রের জগত যে গ্যালাক্সি তো অবস্থিত চলার কি রাস্তা তারা গুলি আসলে আকাশে সবগুলি কি করতেছে নক্ষত্র গুলি প্রত্যেকে তারাপন কক্ষ হতে ফি ফালাকি কোন ইয়ার উপর না এর তো এমনি কি করতেছে ঘুরতেছে ফালাক মানে গুল বৃত্ত ফালাক মানে কি ফালকা তুল জালি সুতা কাটে না চর্কি দিয়া চর্কি কি হয় লম্বা হয় না হয় এই ফালাক অর্থ হলো গুল বৃত্ত আকাশে রবীন্দ্রের এই এরিয়াটা এটার নাম কি মিল্কি ওয়েটার নাম মিল্কি এটা একটা কি গ্যালাক্সি এটা একটা কি লক্ষ অল্প বর্ষনা ক্ষ আলোক বর্ষ পার হওয়ার পরে এরপরে বৈজ্ঞানিকদের হিসাব হইলো ফাঁকা কোন নক্ষত্র নাই ফাঁকা কতটুকু ফাঁকা বাইশ লক্ষ আলোক বর্ষ পর্যন্ত ফাঁকা এই ফাঁকা পরে গিয়া আরেকটা নক্ষত্র জগৎ পাওয়া গেছে ওটার নাম ওরা ওটা ওইটা হইলো কতটুকু এটা বুম মিল্কি ওয়ের চেয়ে কদ্দুর বড় কি? জগৎ দুইটা একটা মিল্কিও ফাঁকাটা তো ফাঁকা থেকে আরেকটু এইভাবেই তিরিশ লক্ষ আলুর বর্ষ অতবা পঁচিশ লক্ষ আলোক বছর দূরে আরেকটা নক্ষত্রের জগৎ আছে আশেপাশে আরো এমন পঁচিশ ত্রিশ লক্ষ আলোক বছর দূরে আরেকটা জগৎ আছে পাঁচটা মূল্য একটা কি হইলো নক্ষত্রের জগতের একটা এরিয়া হইলো এটারে বলা ক্লাস্টার ইংরেজিতে কি করে ক্লাস্টার বাংলাতে কয়েক গুচ্ছ গ্যালাক্সি মানে কয়েকটা গ্যালাক্সি একসাথে গিয়েছে একটা জায়গা জমা হইছে এই গুচ্ছ গ্যালাক্সি একটার পরে এরপরে দেখা যাইতেছে ফাঁকা এরপরে পঁচিশ ত্রিশ লক্ষ আলুক বর্ষ আর কিছু নাই এক দুই কোটি আলু পরে দেখা যাইতেছে আরেকটা গুচ্ছ গ্যালাক্সি আছে আলুক গ্রসর আর কিচ্ছু নাই এর চাডার পরে আর কিছুই নাই কিছুই নেই কিছুই নাই কিছুই ধরা পড়ে না এক দুই কোটি আলুক পরে দেখা যাইতেছে কি আরেকটা এমন গুচ্ছ গ্যালাক্সি মানে এমন কয়েকটা গ্যালাক্সির একটা এরিয়া কতটুকু জায়গা কতটুকু সন্ধান পাইছে কে একশো রূপে নক্ষত্রে গ্যালাক্সিও না একশো রূপে কি গুচ্ছ গ্যালাক্সি তো একশো গুচ্ছ গ্যালাক্সি পাঁচশো সর্বশেষ যে গ্যালাক্সি তারা পাইছে এক সর্ব দূরে নাম দিয়েছে তারা কুয়াশার কি নাম কুয়াশার পরে সংখ্যা পৃথিবী থেকে চোদ্দশো কোটি আলোক বর্ষ দূরে আলোর গতিতে সেই পর্যন্ত পৌঁছতে কয় কোটি বচ্চা লাগবে চোদ্দশো কোটি চোদ্দ কোটি না চোদ্দশো কোটি দূরে সেই কুয়াশাটাও কিন্তু একটা নক্ষত্র গুলি দিয়া কিসের সাজাইছেন আল্লাহর আকাশকে সাজাইছেন আল্লাহ কি দিয়া নক্ষত্র দিয়া তাহলে এই চোদ্দশো কোটি বর্ষ দূর পর্যন্ত যে পর্যন্ত বৈজ্ঞানিকদের সেই পর্যন্ত এই পুরা এলাকাটা কিসের নিচে দুনিয়ার আকাশের নিচে এখনো দুনিয়ার আকাশের নিচে যে আরো কতটুকু রয়ে গেছে এই হিসাব কাছে নাই। এবং বৈজ্ঞানিকদের শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইলো হয়তো এরপরে আরো কিছু থাকলে আমরা হয়তো সেই পর্যন্ত কি করতে পারবো না পৌঁছতে পারব না আমাদের দুর্বিন কি করবে না পৌঁছবে না কেন পৌঁছবে না সেটার আবার তারা একটা কারণ বর্ণনা করছে বলছে যে আমরা দেখি ওখানে একটা পরিভাষা আছে যে পৃথিবী থেকে যেতেছে যে জিনিসটা যত দূরে সেইটা দূরে দূরে সরে যাওয়ার গতি কি তত বেশি কুয়াশার যে দূরে সরে যাইতেছে সেইটা দূরে সরে যাওয়ার গতি হইল আলোর গতির পঁচাশি আলোর গতিতে দূরে কোনো যাইতে থাকে তাহলে সেটাকে আমাদের এখানে কখনো না আমরা দেখবো না আমাদের সেই দূরবীনে ধরা পড়বে না কেন ধরা পড়বে না কারণ কোন জিনিস অস্তিত্ব ধরা পড়তে হলে সেটার আলোটা ফুকাসটা এখানে কি করতে হয় থাকতে হয় আরে সেটার ফুকাস না থাকলে আর কি করবো না এরপরে আরো নিকট গ্রহ হবে না বুঝছেন কথা বুঝতে পারো কষ্ট হয়ে গেছে গা অনেকের আলোর গতি প্রাপ্ত যদি হয়ে যায় কোনো বস্তু তাহলে সেটাকে আর কখন আমরা কি করবো না দেখবো না এই গতিতে যদি দূরে সেরা যায় আসছে গিয়েছিলেন তখন আকাশের দ্বার কি পেয়েছেন বন্ধ পেয়েছেন জিব্রাইল গিয়ে আকাশের দ্বার খোলার জন্য আওয়াজ দিছে ভিতর থেকে প্রশ্ন করা হয়েছে মান আকাশের দরাজা কি করা হয়েছে খোলা হয়েছে যেখানে রসদম কে নিয়ে যাওয়া এরপরে এই তিন প্রশ্নের জবাবের পরে ঢুকতে হয়েছে তাহলে অন্য কেউ সে আকাশ ডে যেতে পারবে আর কল্পনাই করা যায় না তেলে প্রথম আকাশ গিয়েছেন প্রথম আকাশ গিয়েছেন পার হয়েছেন সেটাও বুখারের মধ্যে আকাশের দ্বিতীয় আকাশে কি দেখেছেন সেখানে যাচ্ছি না আমাদের এখানে মানে আলমের বিস্তৃতটা এটা বোঝার জান্নাতের বিস্তৃতটা বোঝার জন্য এই আলোচনাটা এখানে এনেছি দেখেন এই আকাশের গুরুত্ব রসসম কি বলেছেন পাঁচশত বৎসরের রাস্তা এই যে পাঁচশত বছরের বলেছেন সেটা কিসের গতিতে পার সেটা কিসের গতিতে সেটা আল্লাহ কি করেন ভালো জানেন কিন্তু হাদিসের যে বিবরণ আসছে সেই বিবরণ অনুযায়ী প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আবার প্রথম আসমানটা মোটা কয়শো বছরের পাঁচশো বছরের সেটা কত বড় কত বিশাল বিশালতার সীমা আছে এরপরে দ্বিতীয় আসমান মানে দ্বিতীয় আসমান এর মধ্যে আর তৃতীয় স্মানের মধ্যে ফাঁকা এই পাঁচশো বছরের তারপরে তৃতীয় আসমানের তল সেটা আবার কতটুকু মোটা পাঁচশো বছরের রাস্তা মোটা এই ধরে প্রতিটা আসমান এর তল পাঁচ শত বছরের পরিমান আর পরবর্তী রাস্তা হবে সাত আস মানে পাঁচ সাত পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার বছরের রাস্তা কি হবে সাত হাজার সাত হাজার বছরের বছরের রাস্তা কি হবে সাত হাজার বছরের রাস্তা কি হবে দূরত্ব হবে কি সপ্ত আসমান সপ্ত আসমানকে ঘিরা রাখছে দিক দিয়ে আল্লাপাকে কুস্তি হাদিসের মধ্যে আসছে যে সাত আসমান সাত জমিন আসমান্তুকু একটা ঢালের মধ্যে একটা কাঁচা টাকা বা একটা রূপার টাকা একটা বীরহাম রাখলে যতটুকু হয় একটা ঢালের মধ্যে একটা বীরহাম রাখলে কতটুকু হবে কতটুকু জায়গা এটার খরচ হবে সাত আসমান আর সাত জমিন আল্লাহর কুস্তির সামনে এই পরিমাণ এরপরে সাত আসমান আমরা কিন্তু প্রথম আসমানের বিস্তৃত আমরা শেষ করতে পারি নির্ধারণ না করতে সেই একটা মানে পারবো সেইটা করা যাবে না এরপরে হলো কিসের অবস্থান আল্লা পাকে আড়সের অবস্থান বিশাল মাঠের মধ্যে একটা ঢাল ফেলে রাখলে যতটুকু জায়গা দখল করবে আল্লাহর আড়স হলো কি সেই বিশাল মাঠ আর সাত আসমান সাত জমিন কুরসি সেটা হলো একটু কি ঢাল ঢাল একটা বিশাল মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছে আল্লাহর সেই শে আজিমের অধিপতি কে আল্লাহ রব আলমিন মানুষের বুঝ অনুযায়ী আল্লাহ রব্বুল্লা আলমিন এই এই বিষয়টিকে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন বহু রব্বুল আরশিল আজিম যে তিনি আর শে আজিমের রব এখন তোমার রব কে রব আলমিন আলহামদুলিল্লাহ রব আলিন যে সব প্রশংসা জগৎসুমূহের রব আলার জন্য সুবাহ আজিম সুবাহ রব বিষয়টা করা দেওয়া হইতেছে। কবরে যাওয়ার পরে কি বলবে রব কুরানেিমের ছোটো ছোট গুলি কুল আউদি বিরাব্বল কুল আউ বিরাব্বিল নাস। এখানে বারবারে রবের আলোচনা আসতেছে এই জন্য রব যদি চেনা না হয় জানা না হয় বিশাল ঝামেলায় পরে যেতে হবে